মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشق من للي عمرا ريادو الصالحين درس شنير چه इला संशोधन ए विषय सुरे निसार एक तो चौदो नम्बर आयात आल्ला إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس لا خير في كثير من نجواهم نئي قلان ونئي قلية غبون شلاء پرامشير مدهي نجواة ماني قلية پرامشير غبون شلاء پرامشير نجواة بلائي وچن اي غبون شلاء پرامشير مدهي بشي قلان نئي ই আমার সদকাত করার হুকুম দেয় অথবা সৎ কাজ করার যদি কেউ হুকুম দেয় আউ ইসলা অথবা মানুষের মাঝে যদি সুলাহ পরামর্শ করার যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে এই সোলা পরামর্শ করা যায় আসলে নাজওয়া বলছেন আল্লাহ নবীসাল্লাম এভাবে ছাড়া তিনজন মানুষ যদি একত্রিত বসে থাকে তাহলে সেখান থেকে দুইজন মানুষ আলাদা হয়ে গোপনীয়ছে কিনা তো বলছে এভাবে গোপন কোনো পরামর্শ করা শরীয়তে এর ভিতরে কোনো মঙ্গল নেই তবে এর উদ্দেশ্য উঠে আসার উদ্দেশ্য যদি এটা হয় যে দেখো তোমার কাছে পয়সা আছে তাহলে এখান থেকে কিছু পয়সা ওই ব্যক্তিকে দেও তার ভালো কাজের জন্য উঠলেন আও মারুফিন অথবা তাকে ভিন্ন যে বললেন যে অমুকের কাছে বা তার কাছে এমন একটা ত্রুটি আছে এটা কিভাবে সংশোধন করা যায় ভালো কাজের তাকে হুকুম দেওয়ার জন্য এটা পরামর্শ করলেন অথবা কোনো দুইজন মুসলমানের মাঝে ইসলাহ সংশোধন করার ক্ষেত্রে যদি পরামর্শ করতে যান তাহলে এটা যায় এটা ছাড়া অন্য কোনো কারণে কিছু লোককে রেখে ভিন্নভাবে ভাবে যে পরামর্শ গোপন পরামর্শ করা এটা আল্লাহ ভয় করো এবং তোমরা পরস্পর একে অপরের সংশোধন করো ইসলাম করো সুরে হুজরাত দশ নম্বর আয়াত মুসলমান মুসলমানের ভাই বিধাই তোমরা পরস্পর যদি কোন বিরোধ সৃষ্টি হয় তাহলে তাদের মাঝে সংশোধন করে দাও বলছেন মানুষের যে কতগুলি জোর আছে তিনশো জোর আছে মানুষের যে জোড়া আছে যে প্রত্যেক জোড়া এবং গিরার পক্ষ থেকে সদগা করা বলছেন প্রত্যেক গ্রিড়ের উপর গ্রীড়া থেকে তাদের জন ভাই তাদের মধ্যে যদি ইনসাফ করা হয় দুই ভাই কারোর উপর জলুম নয় আর কাউকে অগ্রাধিকার বেশি নয় সমান যার যেটা হক তাকে সেভাবে দিচ্ছে এটা যদি কেউ করে তাহলে এটা সদকা হিসাবে গুণ্য হবে ও তাহম আলেহা কোন ব্যক্তিকে তার সওয়ারের উপর উঠিয়ে দেওয়া অথবা তার মাল সমান উঠিয়ে দেওয়া এটাও সদকা আওতারু আলে মাতা আন সদাকা অথবা সে সওয়ারের উপরে তার জিনিসপত্র উঠানো এটাও সদকা মতো সদকা ভালো কথা বলা এটাও সদকা অবিকুল্লি হত অতিন্তম সিয়া এলা সালাতে সদাকা নামাজের জন্য সালাতের জন্য মসজিদে হেঁটে যাবে প্রত্যেক কদম তার জন্য সদকা হিসেবে গণ্য হবে ওয়া তুমিতুল আদা عنিত tariqa সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া এটার ভিতরেও সদকা বুখারী মুসলিমের হাদিস ওয়ান উম্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবি মুহতারি রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول ليس الكذاب الذي يصلح بين الناس فينمي خيرا او يقول خيرا متفق তিনি বলেন্লা আমি আল্লাহ রসুল নাস ওই ব্যক্তি মৃত্যুক নয় যে ব্যক্তি দুইজন মুসলমানকে একত্রিত করার জন্য তাদের বিরোধকে মেটানার জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তি মৃত্যুক নয় একত্রিত করা সেটা যে হোক না কেন এর জন্য কোনো মুসলমান বলতে সাহাবি হতে হবে তা না আমরাও সবাই মুসলিম ভাই বাস সেটা যে দেশেই হোক না কেন যে অবস্থায় হোক না কেন সে ছোট হোক বড় হোক প্রত্যেকের ক্ষেত্রে এই নির্দেশ দুই মুসলমান ভাইয়ের মাঝে যদি কোন বিরোধ সৃষ্টি হয় তাহলে সে দুই ভাইকে মিলানোর ক্ষেত্রে আশ্রয় নেওয়ার প্রয়োজন হলেও হলেওতে সেটা জায়গ করে দিয়েছে কিভাবে এখানে যে ওর ভালো বলে আর ওখানে যে এর ভালো বলে অথচ সেও বলে না এও বলে নাই ওখানে যা বলে আরে তোমার সাথে ওর কথা নাই কিন্তু তোমার বিষয়ে তো সে খুব ভালো কথা বলছিল তোমার সম্পর্কে তা তো ধারণা খারাপ না সে বলছে অমুক্ত খুব ভালো ছেলে আচ্ছা এখান থেকে ওখানে যাওয়ার ওই কথায় বলছে যে তোমার সম্পর্কে তার ধারণা খুব ভালো তো সে তো সেদিন ভুল বুঝেছে হঠাৎ করে একটা কথা হয়ে গেছে কিন্তু সে অত্যন্ত দুঃখিত মর্মাহত অথচ কিছুই না আচ্ছা এইভাবে করাতে দুইজনের মনটা কি হয়ে গেলো হালকা হয়ে গেল। যখন হালকা হয়ে গেল পরস্পর যখন এখন আবার সাক্ষাৎ হবে তখন আগের মতো যে চোখ রাঙ্গায় তাকানো এটা থাকবে না একটু হালকা হয়ে যাবে যে না ভালো তাহলে এটা একটা মঙ্গল কাজ এটা একটা ভালো কাজ तो यह मुसलिम समाज प्रत्येके आदर्श जदिता समाज में वास्तव अथबा एक समाजे थी तो कतो मानुषे कतदिन कथा बंद हो जाए अल्लाह बोलन मुसलमान तीन दिन बीक मुसलमान भाइय संगे कथा बार्तारा बंद कर सम्पर्क छिन्न कर रखते परेना আর একটি তিনি বলেন উনি বলছেন আল্লা নবীলাম তিনটা বিষয়ে উনি মিথ্যা বলা করেছেন। এই তিনটা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যায় বলছেন আল্লাহার যুদ্ধের মিথ্যা কথা বলা যুদ্ধের মধ্যে মিথ্যা কথা বলা যায় যেমন বিপক্ষে সৈনিক আছে অনেক বেশি সংখ্যায় তাদের কাছে অস্ত্র আছে অনেক বেশি এখন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলে তাদের দেখা অবস্থা সে যদি এসে কমান্ডারকে বলছে দায়িত্বশীল যে বলছে অবস্থাটা অ্যান দায়িত্বশীল মনে করছে যদি আমি এই বাস্তবতাটা মানুষের সামনে বলি তাহলে এরা তো ভীতু হয়ে যেতে পারে তো সেটা না বলে বলছে আরে এরা তো কয়জন ওদের অস্ত্র নেই ওদের প্রস্তুতি নেই কোনো ভয় নেই চলো আগে বাড়ি তাহলে ওদের হেম্বতটা বাড়বে না কিন্তু মিথ্যা কিন্তু তার মনোবলটা বৃদ্ধি হয়ে যাবে যে আমরা জয়ী হব এবং তারা তাদের পুরোটা শক্তি নিয়ে তারা আক্রমণ করবে মুসলমানদেরকে একত্রিত করার জন্য তাদের সাহসকে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় মিথ্যা যুদ্ধের ক্ষেত্রে বলা সরিয়েতে জায়েজ এরপরে বলছেন ওয়াল ইসলাহ ইসলাহাই নাস মানুষের মাঝে পরস্পর মিলিয়ে দেওয়ার কারণে যেরকম আমরা শুনলাম এখানেও মিথ্যা বলা জায়েজ ও হাদিস ও রি স্বামী পরস্যা ইসলাস তাহলে হয়তো সে মনোমিলন হতে পারে অথবা সে তার মন ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে আসল কথাটা না বলে কথা হয়তো অন্যভাবে বলা যেতে পারে তার মনটাকে ভাঙতে চায় না আমাদের মাঝে যেন কোন রকম সৃষ্টি না হয় তো সেই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে এত রুখ পর্যন্ত অনুমতি দিয়েছে যে তোমাদের পরস্পর মহব্বত বৃদ্ধির কারণে রান্না করেছে কিন্তু রান্না স্বাদ না স্বাদ হয় নাই আরে মার্শাল্লা কত সুন্দর রান্না কোথায় থেকে শিখলে এত সুন্দর রান্না হ্যাঁ তো এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে বউ খুশি হবে না আর যদি বলে ভাই তুমি যে রান্না করছো খাবো না এগুলো সারা মন ভেঙে যাবে হ্যাঁ তো এই ধরনের প্রয়োজনে ঠিক এর উল্টা স্বামীরও স্বামী একটা জিনিস নিয়ে আসছে পছন্দ হয় নাই হ্যাঁ একটা শাড়ি নিয়ে আসছে পছন্দ হয় না এখন সেখানে যেয়ে যদি বলে মা আল্লাহ কত সুন্দর শাড়ি এত ভালো পছন্দ তোমার কোন মার্কেট থেকে নিয়ে আসলো অতচ তার মনে সেটা পছন্দ হয় নাই সে কেন বলছে এটা তার মনের যেটা আছে মিথ্যা তো মুখ আর জবান এক নয় এটা হলো মিথ্যা তো মনে আছে পছন্দ হয় নাই মুখে বলছে পছন্দ হয়েছে তার উদ্দেশ্য কি স্বামী যেন কষ্ট না পায় ঠিক আছে সময়ের তথ্যটা দর্শক মন্ডলী এখন আমাদের মাঝে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাআ আল্লাহ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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নদুল্লাহাম সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে মুসলমানদের মাঝে মুসলমানের মহাব্ব সৃষ্টি করা এবং পরস্পর যেন একে অপরের বিরোধ না হয় একে অপর থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এই জন্য আমাদের সবার কিছু করণীয় কাজ আছে এই বিষয়ে আমরা কিছু গাইডস আমরা পালাম যে প্রয়োজনে মুসলমানদের মাঝে মহাব্ব সৃষ্টির কারণে তাদের মাঝে যেন বিরোধ সৃষ্টি না হয় এই কারণে মিথ্যা বলাও যায় যেটা আমরা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদিও এ বিষয়ে आलोचना करोचना समय लक्ष्य करतेम আওয়াজ শুনতে পালেন ওনার দরজার পাশে তাদের মধ্যে থেকে একজন আর বলছে বড় বিনয় এবং নম্রতার সাথে তাকে বলছে ভাই তুমি আমাকে মাফ করে দাও বা অর্থাৎ সে নরম তার কাছ থেকে কোনো বিষয়ে দাবি করছে যে এটা আমার আমার থেকে তুমি নিও না বা আমি পারছি না সে নম্রতার সাথে তার কাছে দাবি করছে বলছেন ওহ আফাল আর আর একজন বলছেন আল্লাহর কসম খেয়ে বলছে আমি এটা করব না আমি আমি এটা পারব না আপনার এটা করতেই হবে ফখর আলহিমা রসুলাম ওই দুই ব্যক্তির কাছে চলে গেলেন এবং বলছেন আইনাল আল মোতা আল্লি আল আল্লাহ লাইফ আলুফ কে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর কসম খেয়ে বলল যে সে ভালো কাজ করবে না এখন আল্লাহ নবীর কানে চলে গেছে কথাটা উনি শুনতে পেরেছে এবং যখন বিষয়টা এমনই হয়ে গেছে এখন এই বেচারা ব্যাকায় দায়ী বলে আনা না ইয়ার রসুল আল্লাহ ইহা আল্লাহ আমি বলেছি আল্লাহ নবী তাকে বলল যে একটা ব্যক্তি নম্রতার সাথে সে তার দাবি তোমার সামনে উপস্থাপন করছে আর তুমি তাকে কসম খেয়ে বলছো আমি করতে পারবো না তো এটা তো একটা মুসলমান ভাইয়ের এটা কাজ হলো না তো ওই ধরনের কথা শোনার পর ওই স্বামী বলেন ফালাহু আইউদা আলিখা আহাব হে আল্লাহ রুবসাল্লাম হ্যাঁ সে যা ভালো মনে করবে তাকে সেটা দেওয়ার অনুমতি দেওয়া হল তো আল্লা নবী কী করলেন যে জন আমাদের সংশোধন করে দিলেন আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যে একই তবিয়তের বানাসেন তা না এক একজনের ফিতরাত তবিয়ত এক এক রকম এক একজনের মেজাজ এক এক রকম কেউ নরম আর কেহ গরম তাহলে এই ক্ষেত্রে কেউ যদি বেশি গরম হয়ে যায় তাকে ঠান্ডা করার জন্য আপনার যে ইঞ্জেকশনের যে প্রয়োজন আপনি সেটা সেখানে ব্যবহার করে তাকে ঠান্ডা করানো এটাও একটা ভালো কাজ ওয়ান আব্বাস আমাদের অধ্যায়টা আসলে কি অধ্যায় যে পরস্পর যদি বিরোধ সৃষ্টি হয় তাদেরকে সংশোধন করানো তো এই বিষয়ে একটি বিস্তারিত লম্বা হাদিস আমাদের সামনে নিয়ে আদিসটি হলে আবুল আব্বাস সাহাল বিন সাদ সাদ আনহু তিনি বলেন যে রস্লাম বালা গাহু আন্না বানী আমা বাইনাহুম সারোন বলছে বানু অমর বিন আওফের যে গোত্র আছে সেই গোত্রেদের লোকের মাঝে কিছু বিরোধ সৃষ্টি হয়েছে তাদের মাঝে কোন কারণে হতে পারে মানুষ তাই নয় কি মানুষ ত্রুটি হতে পারে বলছেন সেই গোত্রের মানুষের মাঝে কিছু তাদের ইখতলাপ সৃষ্টি হয়েছে বিরোধ সৃষ্টি হয়েছে কথা শুনতে বুঝাতে যেয়ে সময় একটু লম্বা লেগে গেছে এদিকে সালাতের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে ফাজ ওহান সালাত হয়ে গেছে এখন আজানের পরে আর সালাতের জন্য কত দেরি করবে তো বেলা আল্লাহ আবু বকর কাছে বলেন হে আবু বকর আল্লাহ নবীলাম তো একটা কাজে গিয়েছে সেখানে যে আটকে গেছে তো নামাদের সময় হয়ে গেছে কি করা যায় ফাহাল্লাহ উম্মান নাস আপনি কি সালাত আদায় করাতে পারবেন বা আপনি কি পড়াবেন কল তিনি বলেন না আমি এটা ঠিক আছে তুমি যদি বলো আর সমস্যা এটাই যে আল্লাহ ফিরে আসবেন তাও বলা যাচ্ছে না এদিকে আগে বাড়লেন ইমামতির জন্য ফাকাব্বর নাস। উনিও আল্লাহ আকবর বললেন সবাই আল্লাহ আকবর বলে সালা শুরু করলেন ইতিমধ্যেই রসালাম পিছন থেকে সংশোধন করে তাদের মাঝে চলে আসেন এবং এসেছেন তাসফিক কোনো ইমাম সাহেব যদি নামাজে ভুল করে সলাতে ভুল করে তাহলে মোক্তি যদি পুরুষ হয় তাহলে বলবে সুবাহ আর যদি নারী হয় তাহলে বলবে এটাকে বলে তাসফিক হাতে আওয়াজ করা তো বলছেন আর আবু বক্কর সিদ্দিক ব্যস্ত আছেন উনি ফেল করছেন না ফালাম্মা আকসার আল্সুতফিক যখন মানুষেরা বেশি তালির আওয়াজ বেশি যখন করে ফেল দিল ইল তাফা তখন উনি ঘুরে দেখলেন তো দেখলেন যে আল্লাহ রসুল পুঁ গেছেন আল্লাহাম আল্লাহ নবীলাম ওনাকে ইমামতির ইজাজ দিয়ে দিলেন যে ঠিক আছে আমি পিছনে থাকলেও তুমি যখন ইমামতি শুরু করেছো সেখানে তুমি চালাও তাহলে এটা তার জন্য একটা বড় একটা মর্যাদার কারণ মাশাল্লাহ তার পিছনে আল্লাহ নবী সাল্লাম একটু দা করতেছেন করলেন উনি পিসপা হয়ে আস্তে আস্তে পিছে চলে আসলেন থেকে পিছে চলে আসলেন কাতারে খাড়া হয়ে গেলেন ফতাক রাম ওাস তো যেহেতু আবু বকর চলে আসলেন তো আল্লাহ নবী আগেই চলে গেলেন এবং মানুষদেরকে সলাচদায় করলেন ফালাম্মা ফারাগা সলাদ যখন শেষ হয়ে গেল বা করার যখন প্রয়োজন পড়বে তো এই তালি কেন বলছেন এই তালি তো মহিলাদের জন্য এটা তোমরা কেন করছো বলছেন মান্না বাহুি সালাত কারো যদি সলাতের ভিতরে কোন ভুল বা কিছু যদি সে দেখতে পায় তাহলে সে যেন বলে সুবাহ তখন সে বুঝতে পারবে যে হয়তো আমি কোন ভুল করেছি অথবা কোন সমস্যা হয়েছে তো এরপরে আল্লাহ রসুল বললেন হে আবু বখর মা বিনাস হে না আসার আবু বকর যে নাকি আবু কহাপার ছেলে নিজেকে বলছে আবু কহাপার ছেলের জন্য এটা কোনো দিন শুভনীয় নয় যে রসুল করবে এটা অসম্ভব তো এখান থেকে যে জিনিসটা বোঝা আছে সেটা হল এই যে বিশেষ প্রয়োজনে সলাতের ভিতরে কথা নয় ভুল গেলে শুভ হারলা হবে এরা জানলাম আর মহিলা যদি হয় স্বামী স্ত্রীর যদি সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ে সলাচাদাই করে তাহলে তার নিয়ম হলেই স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে আর ছেলে যদি কেউ থাকে তাহলে বাপের সাথে দাঁড়াতে পারে আর যদি স্ত্রীর সাথে মেয়ে থাকে তাহলে পিছনেই নিজের স্ত্রী হলেও পাশে দাঁড়ানো যায় না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি স্বামী স্ত্রী নামাজ পড়ছে জামাতের সাথে আর সেখানে স্বামী যদি কোন রাখাত ভুল করে ফেলে দেয় তিন রাখাত পরেছে চার রাকাত বসে ফেলে দিয়েছে তখন তাকে কিছু বলতে হবে না স্ত্রী বুঝতেছে ওহো এক রাখাত তো বাকি আছে তখন পিছুন তাকে সেরকম তালি দিয়ে তাকে বুঝিয়ে দিবে যে এখন এক রাখাত বাকি আছে আর যদি ছেলে হয় পিছুনি কেউ চল সোভানলা বলবে তখন সে তাকে সংশোধন করে নিবে এটা হলো শরীয়তের বিধান এটা আমরা এই হাদেশ থেকে জানতে পারলাম আর একটা জিনিস সেটা হলেই যে সলাতেের যখন সময় হয়ে যাবে এবং যে সময়টা নির্ধারিত সময় আছে তো যে যে যে মসজিদের ইমাম বা দায়িত্বশীল সেই হক বেশি ইমামতি করা অন্য কেউ নয় কিন্তু ইমাম সাহেব যদি সময় মতো আসতে লেট করে দেয় সময় মতো যদি না পৌঁছে তাহলে অন্য ব্যক্তি আগে বাড়িয়ে নামাজ সলাচ আদায় করাতে পারবে এটাও আমরা এ হাদিস থেকে জানলাম আচ্ছা এখান থেকে আর একটা জিনিস জানলাম সেটা হলেই যে কোনো উত্তম ব্যক্তি পিছনে দাঁড়িয়ে অনত্তম ব্যক্তি যদি ইমামতি করে সেটাও জায়জ আল্লাহ রসুল উত্তম আবু বকর ওনার চেয়ে উত্তম তাহলে ওনার ইমামতি সলা পড়ছেন এটাও যায়জ তো এই ধরনের আমরা হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম এরপরে আর একটা জিনিস সেটা হলই যে আল্লাহ নবী সাহা সালাম উনি যেহেতু নবী এবং ওনাকে আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছেন সেই ক্ষেত্রে আবু বকর অনুমতি পাওয়ার পরেও তাকে সম্মান করা তো দেখা যাচ্ছে একই সঙ্গে একই জায়গা যদি ইমাম সাহেবও আসছে এরপরে একজন বড় আলেম বা একজন হাফেজা কোরআন সেখানে আছে তো সেখানে যদি ইমাম সাহেব তাকে বলে যে আপনি পড়ান মার্শাল্লাহ হাফিজ কোরআন আলেম মানুষ সেই ক্ষেত্রে তাকে সম্মান করা তাকে মর্যাদা দেওয়া এটাও একটি ভালো কাজ এতেও কোনো সমস্যা নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এই অধ্যায়ের আলোচনায় আমরা যে জানতে পারলাম সেটা হলেই যে মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা অপর মুসলমানের উপকার হবে অপকার আশা করা যায় আর অপকার করা ঠিকও না যেমন নাকি তার সম্পর্কে কোনো মিথ্যা কথাও ভুলবে না এবং তার সম্পর্কে কোনো গিবত করবে না তাকে কোনো ক্ষতি করবে না তার উপর জলুম করবে না বরং উচিত হবে তার উপকার করা তাকে উপকার করা এইভাবে যদি আমরা আমাদের সমাজকে একে অপরের সহযোগিতার মাধ্যমে पर जो हक आकगूल आगे जेनेल्लास्लान जे बल मुसलमान प्रति मुसलमान हक दायित्व एक जन आन के सलम मारा गाजा शरिक हवा एर पर नाम को व्यक्ति हाँ दी आलहमदुल्लाह तरह उत्तरे आर हमुकाल्ला दावत दिले से कबूल कराधर जो परस्पर एके अपर हक आ दायित आता जो प्रत्येके करी তাহলে দেখা যাচ্ছে সমাজে পরস্পর ইনামাল মিনুনা মুসলমান যে প্রত্যেকে ভাই ভাই আছে কোনো গ্রামের একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেখানে যদি ওই গ্রাম থেকে ওই এলাকা ওই বস্তি থেকে মানুষ তাকে দেখতে যায় তার মাথায় হাত রেখে যদি বলে যে আল্লাহ তোমার ভালো করুক অসুস্থ হয়ে পড়েছো আল্লাহ তোমার ভালো করুক এই যে একটা দোয়া লাহ হরণ আদেবুল্ আসার রব্বান্নাস অরফিয়ান শাফি যেগুলো দোয়াও আছে এইগুলি দোয়া যদি তাকে পড়ে তাকে যদি একটু সান্ত্বনা দেন তাহলে মনটা কত বড় হয়ে যায় একজন ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে পারছে না সেখানে যদি আমাদের সমাজ থেকে তারা মনে করে যে তার মেয়ে আমাদের মেয়ে একই রকম মেয়ে তাহলে কি করি আসুন আমরা সবাই মিলে মেয়েটাকে বিবাহ দিয়ে দিই তাহলে এভাবে যদি সমাজ ব্যবস্থাটা গড়ে উঠত তাহলে সেই সমাজে কত না শান্তি আসে আসুন আমরা প্রত্যেকে মুসলমানের মুসলমান মুসলমানের ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর একটি ইসলামী সমাজ গড়ার আমরা চেষ্টা করি আল্লাহ পাক জন আমাদেরকে সেই তৌফিক দান করেন এ বলেই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি দাওয়ানা ও আখরুদাওয়ানা রবিলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক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 पाउन्ड एकॉन्टाम्बर 011-32-301 आइबैन जी बी बान्डो एल ओ वाईडी 3096-34-01-0241-926 कोड तीन शुन्ड शुन्ड शुन्ड शुन्ड शुन्ड आर्टीन स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर इमेल कोरून admin at redpistv. অসন্তুষ্ট পাপ এ পাপ বলে জান মানুষ তো আদমশনটা পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মা